আলহামদুলিল্লাহ টিভির সম্মানিত এবং আমার প্রাণ প্রিয় দর্শক ভাই ও বোনেরা আজকের যে সিরিজ চলতেছে সেটা হলো যে মা মেয়ে এবং জননী এবং স্ত্রী বা মা স্ত্রী এবং মেয়ে যাই বলি না কেন কন্যা যায়া জননী হিসেবে আমাদের চলতেছিল এটা আমরা আজকের একটা আলোচনায় নিয়ে আর আজকে হলো যে সাহাবি আজ যারা ইসলাম কারণ আমরা অনেক সময় জানি না যে মেয়েরা সেই সমাজে কিভাবে কন্ট্রিবিউশন করেছিল আমি একটা মজেদার কথা আপনাদের বলি নবী মোহাম্মদ সাল্ল আলহিসাল্লামের অনেক মজেদা ছিল কিন্তু সবচেয়ে বড় মজেজা যিনি দেখায় গিয়েছেন সেটা হলো যে খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীতে এমন ইনফ্লুয়েস তিনি তৈরি করে গিয়েছেন যে অতি অল্প সময়ের মধ্যে সারা পৃথিবীর অর্ধেক পৃথিবী আপনার দশ বারো বছরের মধ্যে জয় হয়ে গেল এবং এই জয়টা কিন্তু তরবারে দিয়ে হয়নি এই জয়টা হয়েছে মন এবং মননের মধ্যে চিন্তা এবং চেতনার মধ্যে কাজ এবং কর্মের মধ্যে মেয়ে এবং পুরুষের মধ্যে সন্তান এবং সন্ততির মধ্যে এমন ভাবে পরিবর্তন নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম আনতে পেরেছিলেন বিশ্ব থমকে ঐতিহাসিকরা চিন্তা করেও পারে না যে আমরা এই মোহাম্মদ যদি কোন মানুষ এসে থাকে তিনি হলেন আমাদের নবী মোহাম্মদ সাল আলী আসসালাম সাহাবি যে সমস্ত মহিলারা মুসলিম হতো তাদের জীবনের মধ্যে কি পরিবর্তন আন্দোলন তিনি আনতে পেরেছিলেন এটা আমরা দীর্ঘ এপিসোডগুলোতে আমরা আলোচনা করব আজকে আমরা আলোচনা করতে চাই যে আমাদের নবী সাল্লাহ আলহি আসাল্লাম যে সমস্ত মহিলাদেরকে মুসলিম বানিয়েছিলেন যারা সাহাবিয়াত নামে পরিচিত মহিলা সাহাবি হিসেবে পরিচিত তাদের একটা এবাদত আপনাদের সামনে আজকে আনতে চাই তারা কিভাবে নামাজ পড়ত এটা আমি আপনাদের সামনে আজকে আলোচনা করতে চাই নামাজ সলাত এটা আল্লাহ আল্লাহতালার একটা বিখ্যাত এবাদাত এবং আপনারা জানেন যে এটা এমন কোনো জাতি পৃথিবীতে আসেনি যাদের উপর সলাদগুলোকে ফরজ করা হয়নি আদম আলাহাইসাল্লামের উপরে নামাজ সলাদ ফরজ ছিল নুহা আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম ঈসা আলাহি সাল্লাম সবার উপরে এই সলাদকে আল্লাহ তালা কিন্তু ফরজ করে দিয়েছিলেন এবং আমাদের বিউটি হলো এই জায়গায় ইসলামের সৌন্দর্য হল এই জায়গায় সমস্ত নবীদের সব ধরনের সলাদকে আমাদের মধ্যে রেখে দেওয়া হয়েছে তাহলে আমরা যখন সলাৎ আদায় করব আমাদের একটা মেন্টালিটি রাখবো সেই মেন্টালিটির নাম হলো যে আমরা যে কাজটা করতেছি আদুম থেকে শুরু করে নিয়ে আলাই আজ পর্যন্ত মানবতার বিখ্যাত মানুষেরা ভালো মানুষেরা আল্লাহর প্রিয় মানুষেরা এই জিনিসটা করেছে এবং আমরা করতেছি দ্বিতীয় আর একটা জিনিস আমরা মনে রাখবো সেটা হলো যে নামাজ বা সলাৎ আদায়ের মাধ্যমে আল্লাহ তালার খুব নিকটবর্তী হওয়া যায় আল্লাহ রসুল আমাদের বলে দিয়েছেন তোমরা নামাজের মাধ্যমে আল্লাহ তালার খুব নিকটবর্তী হয়ে যেতে পারো আমাদের নবী সাল্লাহ আলাই সাল্লাম এই কথাগুলো কিন্তু হাদিজাকে প্রথমে বলেছিলেন নামাজ পড়ার কথা সলাত আদায় করার কথা অন্য অন্য সাহাবিদেরকে বলেছিলেন যে সমস্ত মহিলারা নামাজ আদায় করতো তাদেরকে বলা হয়েছিল আল্লাহ রসুল সালাম একটা হাদিসের মধ্যে যখন এই কথা বলেছেন হেয়ামতের ময়দানে একজন মানুষকে আল্লাহ তাল্লাহ যখন হিসাব নেবেন তার প্রথম হিসাবটা হবে কিন্তু সলাত কেন্দ্রিক সে সলাৎ আদায় করতো কিনা আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন ফাইন সালুহ যদি এই নামাজ সংস্কৃত হয়ে থাকে সুন্দর হয়ে থাকে সংস্কারযুক্ত সলাৎ হয়ে থাকে আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেভাবে নামাজ পড়িয়েছেন ওইভাবে হয়ে থাকে আফলাহা ওয়া সে পরিপূর্ণ সফলতা অর্জন করলো এবং সে মুক্তি পেয়ে গেল ওয়াইন ইন আর এই নামাজটা যদি ফাসেদ হয়ে যায় তাহলে কি হবে ফা ওয়া খাসিরা তাহলে সে ধ্বংস হয়ে যাবে সে লুজার হয়ে যাবে তার কোন আল্লাহ তালা তখন ফ্রেস্তাদের ডেকে বলবেন ও ফ্রেস্তারা আমার এই বান্দা আমার এই বান্দির অন্যান্য নফল এ দেখো তো সে যখন দুই রকা ফজরের ফরজ নামাজ পড়েছে এখানে একটু ত্রুটি হয়ে গেছে দেখো তো নফল নামাজ আছে কিনা শূন্যতটা আদায় করেছে কিনা জোহরের চার রেখার ফরজ নামাজ আছে তার আগে চার রেখা শূন্য আদায় করেছে কিনা পরে আরো দুই রেখার শূন্য করেছে কিনা মাঘরিবের পরে দুই রেখার শূন্যত আদায় করেছে কিনা ঈশার পরে দুই রেখার শূন্য বেথের নামাজ পড়েছে কিনা অথবা অন্য কোনো নফল নামাজ অতিরিক্ত পড়েছে কিনা তাহার্য নামাজ পড়েছে কিনা এগুলো যদি করে থাকে তাহলে তার যত ত্রুটি আছে সেগুলো সব পরিপূর্ণ হয়ে যাবে এরপরে জাকাতের প্রশ্ন আসবে আল্লাহ করবেন দেখো অন্য কোনো অতিরিক্ত সাদকা আছে কিনা জাকাত আছে কিনা তখন দেখা হবে যে ফরজ জাকাতের ছাড়াও নফল জাকাত আদায় করতো কিনা নফল তাতাওয়ান সাদকা করতো কিনা যদি করে থাকে তো আসল ফরজ সাদার এই ওইটা অপূর্ণতাটাকে পূর্ণ করে দেওয়া হবে এখন আসেন যে আমাদের মহিলা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি যে আয়সা সিদ্দিকার একটা হামল কাসেম মোহাম্মদ এবং আবু বাকর আবু বকর আদাল আনহর ছেলে মোহাম্মদ এবং তার ছেলে কাসেম ইনি যখন আমি সকালবেলা বাইরে বের হতাম তখন আমার ফুফু আয়সার ঘর থেকে আমি শুরু করতাম তাকে আমি সালাম দিতামান আমি একদম ফচরের পরে আমি বের হলাম সকালবেলা সুন্দর খুব ফাইন কথা আল্লাহ থেকে আমাদেরকে বাঁচিয়েছেন সামুম হলো যে আপনারা দেখবেন মাঝে মাঝে খুব ব্যবসা গরম বিশেষ করে চৈত্র বৈশাখ মাসে আগুনের মতন যে বাতাসটা বয়ে যায় এটাকে সামুম বলা হয় আগুনের একটা হলকা আসবে যেটা খুবই যন্ত্রণাদায়ক শাস্তি দুজকের এই শাস্তিটার মধ্যে দুটো বড় বড়ো সমস্যা থাকে একটা হলো গরম মারাত্মক গরম আবার এখানে গন্ধ থাকে দুজকবাসীদের শরীর পোড়া গন্ধ এই সামম নিয়ে আসে এই আজাব থেকে রক্ষা করেছেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন যে যারা বৃহস্পতিবাসী হবে তারা এই দয়াটা বলবে এবং এই দয়াটা করে যে আল্লাহ আমাদেরকে এর থেকে বাঁচায় উনি বলছেন যে আমি আমার ফুফু আয়েশাকে দেখলাম তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আয়াটা পড়তেছেন তিনি দাঁড়িয়ে থাকতে পারলাম না ফাইজা হোক লে হাই যাত আমি একটু বাজারে গেলাম যখন আমি ফিরে আসলাম ফাইজা হিয়া কাহি তুমা হিয়া আমি দেখলাম তিনি সেইভাবে দাঁড়িয়ে ঠিক একই অনুরূপ ভাবে এবং এই আয়ারটা বারবার রিপিট করছেন তারা তিনি ছিলেন হজরত অমরের মেয়ে আপনার তো সবাই জানেন তাকে বলা হতো সও আপনারা যারা আরবি জানেন একটু একটু তারা বুঝবেন যে সও এটা কোন ধরনের শব্দ এবং তার তার কনোটেশনটা কি এবং তার কি অর্থটা কি সবচেয়ে কাউন মানে আমাদের অনেক সময় দেখি যে তারা ব্যস্ততার কারণেও কিন্তু অনেক সময় খুব দ্রুত নামাজ পড়ে চলে যায় আমাদের মা বোন এবং আমাদের চাচি এবং খালা সবার কাছে আমি অনুরোধ করবো যে আপনারা যখন নামাজ পড়বেন আমাদের সাহাবিদের জীবনটাকে সামনে রাখবেন কি সুন্দর আপনারা আমাদের সাথে থাকবেন একটু পরে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ মানবতার জন্য করুণা স্বর্ণ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 মহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সমস্ত বিশ্বের জন্য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 डायल डॉक्टर जाकिर के प्रति शनिवार रत साढ़े सातटा पुन सम्प्रचार सकाल साढ़े नशे पीस टी बांगल्ही बुनियादी नीति समूह देख मुसलिम जीवन मूल भित्ती সেটা হল সাহাবি মহিলারা কিভাবে নামাজ পড়তেন তাদের নামাজের সাথে আমাদের নামাজের সংগতি কতটুকু আমরা এটা নিয়ে আলোচনা করতেছিলাম আমরা আলোচনা করতেছিলাম হাফসা রদি আল্লাহ আনহা মাতুনের ব্যাপারে দেখুন আমরা নামাজ পড়তে যে সলাত আদায় করতে যে খুব দ্রুত করে ফেলি এটা কিন্তু ঠিক না একটু ধীরে ধীরে নামাজ পড়া ভালো কারণ নামাজের ক্ষেত্রে যদি আপনার নামাজের সাথে খুশু না হয় তাহলে খুশুটা না থাকলে আপনার নামাজ আদায় হবে না আল্লাহ তালা এই নামাজ আদায় করার ক্ষেত্রে দুটো শব্দ প্রাধান্য দিয়েছেন একটা হলো আল্লাদিন আহম ফির সলাতিহিম হশিয় যারা যারা খুশুকারী যারা খুব বিনয়ী নম্র হয়ে নামাজ আদায় করে আর একটা হলো যে যারা নামাজটাকে সঠিকভাবে আদায় করে এই যে হাফিজুল শব্দটা বলা হলো কারণ হলো নামাজ আদায় করতে চেয়ে যদি আপনার তাহাদিলে আরকান অর্থাৎ রুকুতে গেলেন কমপক্ষে এক তসবি পরিমাণ এবং বেশি হলে তিন পাঁচ সাত তসবি পরিমাণ দেরি না করেন আবার উঠে দাঁড়িয়ে স্বামী আল্লাহ উলিমান হামিদা বলে আবার যদি তাড়াতাড়ি চলে যান তাহলে হলো না তাহলে নামাজ আপনার আদায় হলো না একটা অজেব তরক হয়ে গেল অনেক সময় দুই সাজদের মাঝখানে এখানে কিন্তু কোমপক্ষেই একত পরিমাণ দেরি করা কিন্তু জরুরি আমরা দেরি করি না আমরা অজব তরক হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সাহাবাদের কাজ কি ছিল হাফসার্লাহ আলা আনহা সম্পর্কে বলা হচ্ছে কাউন তিনি কেমন দাঁড়াইয়ে থাকতেন দীর্ঘ সময় ধরে এবং নামাজে লম্বা সূরা পড়তেন আমাদের সমাজে আমাদের মা একটা সমস্যা হয়ে গেছে আমাদের সমাজে মা মধ্যে হাফেজের সংখ্যা কম কিন্তু এটা কিন্তু বাড়ানো দরকার আমি পিতা মাতা আমাদের যারা মেয়ে হয়েছে এবং যারা আমাদের হাফেজ বানাবেন আজকের এই বর্তমান যুগে আমি কদিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম সেখানে এক মনোবিজ্ঞানী লিখেছেন যে মায়ের পেট থেকে ভাষা সংক্রান্ত বিষয়গুলোতে একজন বাচ্চা প্রায় আপনার এইটি পারসেন্ট ওখান থেকে তাদের স্টিমুলেশন নিয়ে আসে স্টিমুলেশন কাকে বলা হয় মানে ভাষার প্রণোদনা সেটা হলো এই যে পেটের থেকে যখন বেড়ে হয়ে আসে দেখবেন ওই বাচ্চা মেয়ে হোক ছেলে হোক মা পেটে থাকতে যে গানগুলো বেশি শুনতো ওই গানটা দিলে সে ঠান্ডা হয়ে যায় তার মানে কি ওই গান কিন্তু পেটের মধ্যে সে শুনতো আমরা এই যে শ্রাম সাধনা ক্যায়াম করা এই যে সিস্টেমগুলো যদি একজন মা সুন্দর করে তার কাছ থেকে কিন্তু একজন ছেলে নিতে পারে দেখেন আমি একটা ঘটনা বলছি আনহাসটা উল্লেখ করেছেন এবং এটা বুহারি শরীফের পিতাবুৎ তাহাজ এই হাদিসটা এসেছে যেখানে তিনি বলছেন যে দাখালান আমাদের নবী তিনি প্রবেশ করলেন ফাইজা হাবলুন মামদুদিনী উনি দেখলেন যে মসজিদ নবির দুটো ফুটের মাঝখানে একটা লম্বা দড়ি টাঙানো হয়েছে উনি জিজ্ঞেস করলেন কার দড়ি এটা কেন টাঙানো হয়েছে লোকজন বললেন যে এটা হলো তিনি ছিলেন কি করতেন জানেন আশ্চর্য হয়ে যেতে হয় তিনি মসজিদের এই জায়গাটায় উনি থাকতেন যখন অনেকক্ষণ ধরে লম্বা ক্রাত করতেছেন চিন্তা করে দেখেন আমরা তো ফুল্লা আহাদ বলে একটা কাজ শেষ করে দেয় কিন্তু ওনারা যখন লম্বা কেরাত পড়তেছেন তখন লম্বা সুরে অমগস্তি করেছেন এই বলতেছিলাম যে লম্বা করা বিশেষ করে নফলে বাজাতে এটা কিন্তু ফরজের কথা বলছে তাহলে বলবেন যে মা বোনদের এত কাজ এরপরে আপনি এটা বলতেছেন বের করতে হবে পুরুষের পুরুষেরও যেমন বের করবেন মেয়েরাও তেমন বের করবেন জাইনাব বিনতি জাহাশের আমল কেমন ছিল দেখেন উনি যখন অনেকক্ষণ দাঁড়িয়ে খুব কষ্টমত করতেন তো উনি ওই দড়িটা ধরে উনি দাঁড়িয়ে থাকতেন শুধু তাই না সাহাবাহিক আমল সম্পর্কে একটা সুন্দর তথ্য নুবালার মধ্যে উল্লেখ করা হয়েছে সেখানে হাসান বস্রী উনি বর্ণনা করেছেন যে মহিলা সাহাবিরা কি ধরনের নামাজ পড়তো কিভাবে সালাত আদায় করার জন্য ইগার থাকত উৎসাহী হতো একটা ঘটনা আপনাদের সামনে আমি বলছি তিনি বলছেন যে মেয়েরা সাধারণত মহিলা সাহাবিরা সাধারণত পুরুষের কাছে জিজ্ঞেস করতো এইভাবে হাল্লাকে হায় যাতন তুরি দোহা সব কাজ গোছানোর পরে সারা রাতের এখন ঘুমানোর যাওয়ার সময় তখন স্ত্রী স্বামীর কাছে করতেন যে যে আপনার আর কিছু দরকার আছে। ফাইন হাজাতুন ফি যদি স্বামী বলতেন হ্যাঁ আমার কিছু দরকার আছে এই জিনিস দরকার আছে ওই জিনিস দরকার আছে যা যা দরকার আছে সঙ্গে সঙ্গে তিনি সেটা পূরণ করে দিতেন যেহেতু তিনি আল্লাহ তালাকে অনুসরণ করেন এবং তার তাত করেন কিন্তু তার যদি তার কোন প্রয়োজন না থাকতো সম্পর্কে হাসান বসরি বলছেন আপনারা জানেন হাসান বসরি কিন্তু তা বেআইন ছিলেন তিনি অনেক সাহাবি কে পেয়েছেন এমনকি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাহাবি উমের সাল্লামা তার দুধ খেয়েছেন এই হাসান আল উনি জীবনে সত্তর জন সাহাবার কাছ থেকে হাজি বর্ণনা করেছেন তো আমি ঠিক আছে আমি এখন যে নামাজ পড়ি তো তখন তারা নামাজ পড়তো আমাদের সমাজে কজন মহিলা এরকম পাওয়া যাবে আমি জানি অনেক মহিলা মা বোন আলহামদুলিল্লাহ শেষ নামাজ পড়েন তাহার নামাজ পড়ে এটিকে আরো বাড়ানোর দরকার মেরা যায় নামাজে যদি আল্লাহর কাছে কাঁদেন তার সন্তানের জন্য তার স্বামীর জন্য তার নিজের জেকের জন্য তার জান্নাতের জন্য আল্লাহ তালা অবশ্যই অবশ্যই কবল করবেন আপনারা তো জানেন মেয়েদের কান্নার চোখের পানির কত মূল্য আয়সা সিদ্দিকার দল্লাহ তালা আরহ জীবনে শুনলেন জাইনাবের কথা শুনলেন এটা দারুণ ব্যাপার একটা হাসির ঘটনা আপনাদেরকে বলে আমি এ প্রসঙ্গে আরো মানে শেষ করতে যাব এখানে দেখেন হাফসা বিনতে সেরিন নামে একজন সাহাবি ছিলেন তার অনেকগুলো দাসী ছিল একজন দাসী ছিল সিন্দের সিন্ধ হলো কিন্তু বর্তমান পাকিস্তানের সিন্ধু বলে যেটা আর কি সিন্ধু এলাকা তো এই এলাকার ভাষা কিন্তু বাংলা ছিল না এই এলাকার ভাষা আরবি ছিল না ছিল এক ধরনের ভাষা সেটাকে ফার্সি বলা হয়েছে অবশ্য আমার মনে হয় ফার্সি ছিল না কারণ ফার্সি ছিল আপনার ইরান বা এই এলাকাতে পারস্য এলাকা এখানে হয়তো পস্তু ল্যাঙ্গুয়েজ বা ফার্সির একটা ডাইলেক্ট হতে পারে তো ও দেখে যে তার মনিবা হাফসা বিনতে সেরিন তার এই মনিবা সারা রাত অধিকাংশ সময় অধিকংশ্য সময় সারা রাত কোনো কোন সময় রাতের একটা বড় অংশ কান্না কাটা করে শুধু কান্না কাটা করে তো একদিন তার মনিবার কাছে জিজ্ঞেস করলেন যে মা আপনি এত কানতেন কেন তো উনি কি বলেছে না সে এটা বুঝতে পারেননি তো একজন লোক তার আত্মীয় স্বজনের একজন লোক আসলো তার বাড়িতে এসে বলেন যে তোমার এই মনি যার কাছে তুমি থাকো তার চরিত্র কেমন তার আমলটামল কেমন না কিন্তু কেন জানি সে উন কোন পাপ করেছে কিনা সারা রাত শু কাঁধে এত কাঁদে যে আমি আশ্চর্য হয়ে যায় এবং সারা নামাজ পড়ে ও জানে না যে বলেছেন কুল্লুবনে আয়ম খাত আদম বংশধরের আদম সন্তান এই লোকটা এই মহিলা সে রাত্রে আল্লাহ কাছে এবং আল্লা কাছে এইভাবে নামাজ পড়তো সালাত আদায় করতো আপনি চিন্তা করে দেখেন তো একজন মহিলা এবং আদায় করতেছে। আমি কথা জুনাইরা নামে এক মেয়েকে মারতেন কারণ তিনি ইসলাম গ্রহণ করেছিলেন আপনাদের যদি কোনো মেয়ে হয় কোনো আত্মীয় স্বজনের কোনো মেয়ে হয় এই নামটা রেখে দেবেন অনেকে কিন্তু এই নামটা ভুলে গেছে এই এই ধরনের নামগুলো গুলো একটু স্মরণ করার জন্য একদম সাহাবীর নাম জুনাইরা তিনি একদম দাসী ছিলেন বনে আদির একদম দাসী ছিলেন তো এই দাসীকে ওমর মারার দায়িত্ব নিলেন যে সে যেন ইসলাম থেকে ফিরে আসে মারতে মারতে মারতে মারতে একদিন সারাটা দিন তাকে মেরেছেন মারতে মারতে যখন সে একদম বেহুশ হয়ে গেছে হজরতমর তাকে ঘরের মধ্যে রেখেছেন দেখে দেখা যাক কি হয় মরে যদি কালকে যদি মরে গিয়ে গিয়ে থাকে তাকে আমরা ফেলাই দিয়ে আসবো কবরস্থ করে দেব। হজরতমর রাজে আল্লাহ তালা আনহ তখন ইসলাম গ্রহণ করেননি উনি ঘুমাতে গেলেন স্বপ্ন দেখলেন উঠে জেগে দেখলেন মেয়েটা ঘরের মধ্যে সেচ অত অবস্থায় আছে উনি আসতে জন্য তো হয়ে গেলেন কি? এই কোন সত্তা তাকে মেরে ফেলার মতন উপক্রম হয়ে গেলাম সে তো মরে যাওয়ার মতন তারপরে সে সলা আদায় করতেছে আমাদের মা বোনেরা এত ইতিহাস কেন সৃষ্টি করতে পারলেন তাদের সন্তানেরা অল্প সময়ের মধ্যে সারা পৃথিবীকে জয় করতে পারলো কিভাবে তাদের সলাত আদায় করার নমুনা দেখেন এই হাফসা বিন্দি সিরিনের কথা যেটা বললাম দেখেন তার দাসী তাকে বলছে লোকটা তো খুবই ভালো তবে রাত্রে সে শুধু নামাজ পড়ে আল্লাহ থাকবে জান্নাতে যাওয়া হয়ে যাবে দিয়েছেন উনি বলছেন তোমাদের বেশি কাজ করার দরকার নেই পাঁচটা কাজ করো তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতের ঢুকতে পারবে তুমি যদি পাচক নামাজ পড়ো তুমি যদি যদি ঠিক মতো সাধনা করো যদি তুমি তোমার স্বামীর অনুভত্য পোষণ করো এবং সহজ করে দেওয়া হয়েছে আমরা আমাদের এই এই জিনিসগুলো আমরা আমাদের জীবনের মধ্যে আনার চেষ্টা করব। শুধু তাই না আমি এখানে আরেকজন সাহাবের একটা আমল আপনাদের সামনে নিয়ে আসতে চাচ্ছি আমাদের সবার জানা আছে যে আনাস এবং মালেক তার মা উমে সুলাইম উমে তিনি করেছেন বাসায় এসে এই জিনিসটা যে আল্লাহ রসুল সাল্লামের কাজ অনুযায়ী আমাদের আমল করা দেখেন আমাদের জীবনে একটা সমস্যা হয়ে গেছে সেই সমস্যা হলো আমাদের আদায় করার ক্ষেত্রে আমাদের নবী সাল্লা বলেছেন সল্লু তোমরা নামাজ আদায় করো তোমরা যেমন ভাবে আমাকে দেখো নামাজ আদায় করতে ঠিক অনুরূপ স্বামী আল্লাহ হামিদা বলেছেন যেভাবে সুবহানুহান বলেছেন যেভাবে তিনি রুকৌতে গেছেন যেভাবে তিনি রুকৌ থেকে সম্পূর্ণ দাঁড়িয়ে গেছেন ঠিক অনুরূপ ভাবে আমাদের করা দরকার আমাদের কাজ কিন্তু ওই হওয়া দরকার যে আমরা মানে আল্লাহ তালার নামাজের জন্য সালাদ আদায় করার জন্য বেশি বেশি করে আল্লাহর প্রতি বেশি নম্র হয়ে যাব আল্লাহর কাছে আদায় করব আসুন এই যে সিরিজের জিনিসগুলোকে আমরা ধারণ করি আমল করার চেষ্টা করি সাহাবিদের মতন আমাদের জীবনকে গড়ে তুলি অমা তো ফিকে ইসালাম আলাইকুম ওরি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 সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনাতের বাস্তবায়ন দেখুন বাংলাদেশে সকালে বাংলায় জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ই হল ধর্মতত্ত্বের কোষ্টি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 তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লা সাল্লাম বলেছেন সুরা ইকলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগে সমান সত্য ঈশ্বর যাচাই করার জন্য বৈশিষ্ট্যাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হলো ওয়ালাম একুল্লাহ কুফান আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে চুরা ইখ্লাস দিয়ে